ইমআমআ যখন তার বাবার ঘর থেকে বিতাড়িত হয়ে গেলেন যখন বাবার সাথে শিরকুফুরির ওপর একমত হতে পারলেন না প্রতিমা মূর্তি পূজার ওপর একমত হতে পারলেন না তখন বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো আল্লাপক বলছেন ফালাম্মা এতাজ আলহম যখন এব্রাহিম সালাম তার পিতা এবং তার বংশধর থেকে পৃথক হয়ে গেলেন অমাই আবুদ্দন মিন্দার আল্লাহকে বাদ দিয়ে যেসবের তারা পূজা করত তা থেকে তিনি সম্পর্ক ছিন্ন করলেন ওয়াহাবনা লাহু ইসাহাক তখন আমি আমার পক্ষ থেকে তাকে কিছু দান করলাম এটা থেকে বোঝা যায় যে যখনই কোনো সংকটের মুহূর্ত আসে তখন আল্লাহ পক্ষের পক্ষ থেকে দানও আসে এটা এব্রাহিম আলী ইসলামের সাথে খাওয়াস না আপনি আপনার লাইফে মনে রাখবেন এই কথা যে যেখানে আপনার জন্য সংকট এসেছে তখনই আল্লাহ আপনার জন্য ভালো কোনো রাস্তা খুলবে ইন্সরে ঈশ্বর আল্লাহ দুইবার করে বলেছেন ওরা নাকি একটি ছোট্ট সুরা আর একটা অংশ নিশ্চয়ই যেখানে কঠিন সেখানে সহজ যখন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। তখন আল্লাপাক রব্বুল আলমিন তাকে উপহার দান করছেন ওয়াহাবনা আল্লাহ ইসহাক আমি দান করলাম এব্রাহিম আলি ইসাল্লামকে তাঁর ছেলে ইসহাক ও ইয়াকুব দান করলাম এয়াকুব তাঁর নিজের ছেলে নয় এয়াকুব ইসহাকের ছেলে পোতা বা নাতি কোন কোন অঞ্চলে ছেলের ছেলেকেও নাতি বলা হয় আমরা আমাদের অঞ্চলে পোতা বলে থাকি তো ইসহাক দান করলেন ছেলে আর ইসাহাকের ছেলে হল ইয়াকুব ওয়াকুল্ল জা আলনা নবী আর প্রত্যেককে আমি শুধু সৃষ্টি করলাম না ছেলে হিসাবে দিলাম না বরং তাদেরকে প্রত্যেককে নবী বানিয়ে দিলাম আল্লাহকে কত বড় নিয়ামত বাবা এদিকে তাড়িয়ে দিলেন আল্লাফাক রাব্বুল আলমিন তার আগামী প্রজন্মে এই দান করলেন এবং রাহিম সালাম নবী এদিকে ইসমাইল আলী সালাম নবী ইসহাক নবী ইয়াকুব আলী সালাম সকলে নবী আল্লাহফাক রাবুল আলমিন তারপর এরশাদ করছেন হাবনা ওয়াহিন আলহম্ম রহমাতেনা এবং তাদেরকে আমি দান করলাম আমার রহমত থেকে এব্রাহিমকে ইসাহাকে ইয়াকুবকে সকলকে আমি আমার রহমত দান করলাম ওয়াজা আল্লা আলহামীসা নাসিদ খিন আলিয়া এবং তাদের জন্য জশের সুউচ্চ খ্যাতি দান করলাম তাদেরকে এই খ্যাতিও দান করেছি প্রত্যেক সৎ মানুষ প্রত্যেক ভালো মানুষ তাদের নাম বড় শ্রদ্ধার সাথে সম্মানের সাথে নিয়ে থাকে ইসাহাক আলি সালাম ইয়াকুব আলিহি সালাম এব্রাহিম খালিল আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আলীহি সালাম আল্লাহ পাক তাদেরকে এই সুখ দান করেছেন তারপরে মহান আল্লাহ মুসা আলি সালামের কথা সংক্ষেপে উল্লেখ করে বলছেন ওয়জকুরফিল কিতাবে মুসা এ কোরআনে কেরে মৌসা আলি সালামের কথাও স্মরণ করো ইন্না হুকানা মুখল হাসন নিশ্চয়ই তিনি একজন মনোনীত আল্লাপাকের ছিলেন মুখলাসান আল্লাহ পাক তাকে মনোনীত করেছিলেন রাসুল করে ওয়াকানা রসুল নবীয়া এবং তিনি রাসুলও ছিলেন আর নবীও ছিলেন রাসুল ছিলেন নভি ছিলেন এবং আল্লাপাক তাকে মনোনীত করেছেন আর বহু তার মধ্যে বৈশিষ্ট্য আল্লাপাক দান করেছেন আল্লাহ পাক রবুল আলমিন তার সাথে কথা বলেছেন ওয়ানাদাই নাহ জানবি তুরিল আইমান আর আমি তাকে তুর পর্বতের ডান দিকে ডেকেছিলাম আল্লাপাক তুর পাহাড়ের ডান দিকে ডেকে তার সাথে কথা বলেছেন ওয়াক রাবনা নাজিয়ে এবং তাকে আমি নিকটবর্তী করেছি নজিয়া চুপি সারে কথা বলার জন্য গোপনে কথা বলার জন্য তাকে আমি আমার নিকটবর্তী করেছি আল্লাপাক রব্বুল আলমিন অত্যন্ত নিকটবর্তী করে তার সাথে কথা বলেছেন ও হাবুনা রহমতে না এবং তাকে আমি দান করেছি আমার দয়া থেকে আখাহু তার ভাই হারুন নবী, হারুনকে তাকেও আমি নবী করেছি হারুন আলী সালাম তো ছিলেন কিন্তু তাকে নবী আল্লাহ পাক করলেন এটা আল্লাপাকের বিশেষ রহমত এবং মৌসা আলী সালামের বিশেষ দুয়া যা তিনি করেছিলেন যেমন স্তুরাত তাহাতে বিস্তারিত আসবে এই বিষয়টি আল্লাপাক তারপরে এরশাদ করেছেন ইসমাইল আলী ইসলামের কথা ফিল কিতাবে ইসমাইল স্মরণ করো কোরআনে কেরিমে ইসমাইলের কথা ইন্না হুকান নিশ্চয় তিনি ওয়াদাপূরণে অত্যন্ত সত্যবাদী ছিলেন হতে পারে তাঁর জীবনে এইরকম ঘটনা ঘটেছে যা তফসির কাররা বয়ান করে থাকে কিন্তু কোন একটি ঘটনাকে লক্ষ্য করেই বলা হয়নি বরং তাঁর এটা স্বভাবগত বিষয় ছিল যে তিনি ওয়াদার ক্ষেত্রে অত্যন্ত সত্যবাদী ছিলেন এবং ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী হওয়া ওয়াদা পূরণ করা যার সাথে যে প্রতিশ্রুতি হবে সেটা যদি বৈধ হয় তাহলে সেটা পুরো করা যে আবশ্যক আর এটা হচ্ছে খাঁটি মমিনের লক্ষণ পক্ষান্তরে ওয়াদা ভঙ্গ করা হচ্ছে মুনাফিকের লক্ষণ আল্লাহাকবুল আলমিন তারপরে বলছেন ওয়াকান রসুল আবিয়া এবং ইসমাইল আলি সাল্লাম রসুলও ছিলেনবীও ছিলেন ওয়াকান ইয়ামর আহ্লা হবি সলাত এবং তিনি তার পরিবারকে সলাতের নির্দেশ দান করতেন ওয়া জাকাত এবং জাকাতের নির্দেশ দিতেন ওয়াকান আইন্দার আব্বাহিমরিয়া এবং তিনি তার রবের নিকট অত্যন্ত সন্তুষ্টির পাত্র ছিলেন এখানে বলা হয়েছে যে ইসমাইল আলিহাল্লাম নিজ পরিবারকে সলাথ এবং জাকাতের নির্দেশ দিতেন এই কথা বলায় আরেকটি কথা এতে এসে আছে সেটা হচ্ছে তিনি নিজেও সলাদ কায়েম করতেন এবং জাকাত দিতেন আর যদি শুধু বলা হতো যে তিনি সলাৎ কায়েম করতেন এবং জাকাত দিতেন তাহলে তার পরিবারকে যে নির্দেশ দিতেন দেওয়ার কাজ করতেন তিনিও লোকজনকে আত্মীয় স্বজনদেরকে পরিবার পরিজনকে সলাদ জাকাতের জন্য উৎসাহিত করতেন নির্দেশ দিতেন এ কথা বোঝানো হইতো না যখন এই জন্য একজন মানুষ যখন দাওয়ার কাজ করে অন্যকে ইসলামের দিকে আহ্বান করে অলরেডি নিজেকে সংশোধন করে ফেলে নিজেকে সংশোধন করে তারপরে অন্যকে বলে আল্লাহ আক্রব বলে আমি তারপরে সাদ করেছেন কিতাব ইদরিস স্মরণ করো এই কোরআনে কেরিমে ইদর ইস আলি ঘটনা ইদরিস আলি ইসলামের ঘটনা কোরআনে কেরিমে স্মরণ করো হে নবী মোহাম্মদ সাল্লু আলি সালাম ইন্না হু কান্দিকান্ন ইয়া নিশ্চয়ই তিনি বড় সত্যবাদী ছিলেন এবং নবী ছিলেন ওয় রাফায় আলিয়া এবং তাকে আমি উত্থিত করেছি সুউচ্চ স্থানে আমি তাকে উন্নীত করেছি উচ্চ মর্যাদায় মাকানান আলিয়া আল্লাহ পাকবুল আলম ইদরিস আলি সাল্লামকে নব্বাত দিয়ে আর বহু গুণ দিয়ে উচ্চ স্থান দান করেছেন এ কথা বুঝিয়েছেন কিন্তু এক শ্রেণীর বিধাতপন্থীরা আজকাল মুসলিম সমাজে আছে আর তাদের বই পুস্তকে সব বই পুস্তক বিধাতি বই তাতে পাবেন আপনি যে ইদরিস আলি সালামের এনতেকাল হয়নি ইদরিস আলি সাল্লামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন ওই রকমই যেমন ঈসা আলি সালাম সম্পর্কে বলা হয়ে থাকে তো ঈসা আলি সাল্লামের কথা কোরআন করিম আছে অমা কতালু হো আমা সালাবু হো আল্লাহ কিন সব্য আল্লাহম বর্রফা উল্লাহ ইলেই ঈসা আলি কে কেউ হত্যা করেনি আর সলিত চড়ায়নি বরং তাকে আল্লাহ ফকরাবুল আলমিন উঠিয়ে নিয়েছেন তাহলে এটা কোরআন করিম দ্বারা প্রমাণিত পক্ষান্তরে ইদ্রিস আলিহি সালাম কেউ আল্লাহ উঠিয়েছেন তিনি বেঁচে আছেন এসব কথা ভ্রান্ত কথা এর কোনো প্রমাণ নেই আল্লাহাকর এরসাদ করছেন উলাইকাল আনাম আল্লাহ আলিহিম মিনান্ন ইন এইসব লোকেরা যাদের কথা বর্ণনা করলাম নবী রসুলগন তাদেরকে পাক পুরস্কৃত করেছেন মিনান্নবী নবীদের মধ্য থেকে তারা নবী ছিলেন নব দিয়ে পুরস্কৃত করেছেন মিনজুরিয়াতে আদম আদাম আলী সালামের সন্তানের মধ্য থেকে অমিম্মান হামাল্লা নু আর সব লোকদের মধ্য থেকে যাদেরকে নু আলি সালামের সাথে আমি নু আলি সাল্লামের জলজাহাজে উঠিয়েছিলাম অমিন্দুরিয়াতে এব্রাহিম আ ইসরাইল এবং এব্রাহিম আর ইসরাইল আলি সালামের সন্তানদের মধ্য থেকে অমিম্মান হাদাইনা আর সব লোকদের মধ্য থেকে যাদেরকে আমি সঠিক পদ দেখিয়েছি ওয়জতাবাই না এবং আমি মনোনীত করেছি এ সমস্তদের মধ্য থেকে এদেরকে আমি পুরস্কৃত করেছি যাদের ঘটনা এখানে বর্ণনা করা হলো। হইল নাভিরসুলগুন এজাতত আলিম আয়াতুর রহমান যখন তাদের নিকটে দয়াবান আল্লাহ পাকের আয়াত विधानसमू पाठ करोन शेष दाना भर अम्बियागनर आल्लाबुल आलमीन गुण बर्णना कर चरित्र हे तल्ला कथा सुनले कुरानी करीम कथा सुनले आल्ला पौरत कंजिलर कथा सुनले যে নবী যে যুগে এসেছেন পাকের কিতাবের কথা তাদেরকে পাঠ করে শোনালে তাদের মধ্যে ভালো পরিবর্তন আসত তাদের ইমান এত শক্তিশালী হইত যে তারা শেষ লুটিয়ে পড়তেন কান্না ভরে এ আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাকের ভয়ে কান্না করা সম্মত বিষয় এটা ঠাট্টা মজাকের বিষয় না যেমন একশ মূর্খ লোকেরা অনেক সময় কাউকে আল্লাহর ভয়ে কান্না করে দিতে গেলে হাস্যকর অবস্থা মনে করে এটা মূর্খতা এবং এর দ্বারা আরও বোঝা যায় যে আপনার এবাদত বন্দিতে কান্না ভাবি এটা ভালো জিনিস নবী করিম সাল্লাহি সালামের এবাদত বন্দিতে কান্না আসতো এবং কান্নার জন্য একটা আওয়াজ হতো যেমন নবী সাল্লা সাল্লামের হাদিসে সাহাবাইকার বর্ণনা করেছেন তার সম্পর্কে আল্লাহ ফাকরাবল্লা আলমিন এরশাদ করেছেন যে আম্বিয়া রসুলগণের পরে প্রত্যেক যুগে লোকেরা ধীরে ধীরে আবার পাপের দিকে যেতে শুরু করেছে আকিদার ক্ষেত্রে সহি আকিদার বিকৃতি ঘটেছে শির্ক বিদাতি আকিদা শুরু হয়েছে এবাদত বন্দীর ক্ষেত্রে শিথিলতা গাফিলতি শুরু হয়েছে আখলাখ চরিত্রের অবনতি ঘটেছে মুসলিম সমাজে দেখুন আপনি আকিদার অবনতি ঘটেছে তৌহিদের স্থান দখল করেছে শিরকে সন্নতের স্থান দখল করেছে নবীর আদর্শের স্থান দখল করেছে বিধাতে সেগুলি ধর্মকর্ম এবাদত বন্দগীর ক্ষেত্রে সিংহভাগ মুসলিম বেনমাজি গাফিলতি অন্য অন্য এবাদত বন্দীগীর ক্ষেত্রে তো বলতেই পারেন রোজা জাকাত আজ ইত্যাদির ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে ইসলাম একদিকে আর মুসলিম জাতির অধিকাংশ মানুষের চরিত্র আরেকদিকে আল্লাহ পাক তাই বলছেন এই সব লোকের কথা যারা অপদার্থ প্রত্যেকটি যুগে নবীর রসলগনের পরে এসেছে আল্লাহ বলছেন ফাখালা ফামিম বাদহিম খালফুন তাদের পরে অপদার্থ পরবর্তীরা এসেছে আদাউসলাহ যাদের একটি খারাপ চরিত্র আল্লাহ উল্লেখ করেছেন তারা সলাদকে বিনষ্ট করেছে নামাজ নষ্ট করেছে তাহলে আল্লাপাক স্পষ্ট করে ঘোষণা করেছেন যে সব লোকেরা ইসলামের নামে অপদর্থ লোক নবীর আর তারপরে তার অপদর্থ তাদের একটি খারাপ চরিত্র হচ্ছে খারাপ গুণ হচ্ছে যে তারা আল্লাহ পাকের যে মৌল এবাদত সেটাকে নষ্ট করেছে আদাউসলাহ নামাজকে নষ্ট করেছে ওয়্তাবা উসাহওয়াত এবং তারা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে কুপ্রবৃত্তির অনুসরণ করলে সমস্ত পাপ হতে পারে মানুষের দ্বারা তারা শীঘ্রই জাহান নামে নিক্ষিপ্ত হবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি ঈদ উল উপলক্ষে বিশ্ব মুসলিমের জন্য বাংলার পক্ষ হতে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রমজানুল করিমের সকল নে কামল কবুল হোক মহান আল্লাহর দরবারে এই দোয়ার হইল পিস বাংলার পক্ষ হতে সকল বিশ্ব মুসলিমের মানবতা সমাধান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 আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে আদায় দেখুন আল্লাহর নয়কট্ট লাভের উপায় প্রতি শুক্রবার अनिवार्य शेखीन बिल सुन्नार आलो के जीवन गढ़ारित मार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 ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের সাদ করছেন খালফুন আদাউস আদাউসলাহ বলছিলাম যে প্রত্যেক নবিরসুলগণের পরে যে সব অপদার্থ লোকেরা এসেছে তাদের একটি গুণ আল্লাহ উল্লেখ করেছেন আদাউসলাহ তারা সলাদকে বিনষ্ট করেছে বেনামাজি হয়েছে আধা নামাজি হয়েছে আজকাল মুসলিম সমাজে হয় বেনামাজি না আধা নামাজি ফুল নামাজি পাওয়া বড়ই মুশকিল একটি পরিসংখ্যান ইসলামী ফাউন্ডেশনের তাতে বলা হয়েছে যে বাংলাদেশের মতো দেশে শতখরা আটানব্বই জন বেনাবাজি তাহলে ভারতে যে কী অবস্থা আল্লাপাক ভালো জানে এ হচ্ছে মুসলিমদের অবস্থা আল্লাহাক যেন মুসলিমদেরকে তাদের সত্তর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের অনুসরণে আল্লাহাক যেন তৌফিক দান করেন আল্লাহাক তাদের যেন হৃদায়ত দান করেন ওত্তাবা উসাহওয়াত এবং তারা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে মানুষ যখন শাহওয়াত মানে মনের কামনা বাসনা মন যা চায় তাই করব। তখন যে কোনো ক্ষেত্রে পাপ হইতে পারে পদস্খলন করতে পারে মন যা চায় যেটা ভালো লাগে সেটাই বিশ্বাস করব। কোরআনে কি আছে রাসুলের হাদিসে কি আছে সেটা পড়ার সময় নেই দুনিয়া নিয়ে ব্যস্ত সুতরাং যেটা ভালো লাগে সেটাই করলাম সিরকি অনুষ্ঠান বিধাতি অনুষ্ঠান এসব শিরক না বিধাত ইসলামে এর অনুমতি আছে না নেই এসব দেখার সময় নেই কুপ্রবৃত্তির অনুসরণ আকিদার ক্ষেত্রে এ বাদাত যখন কুপ্রবৃত্তির অনুসরণ করবে তখন মন চাইবে যে না ঘুমাই ফজরের সময় সুতরাং ফজর ছাড়বে নামাজ পড়ে পাচ্ছি কি তোমরা পাচ্ছ কি সুতরাং বেনামাজই হবে আখলাখ চরিত্র একজন চরিত্র মানুষ গরিব অভাবী আজকাল তো পয়সা দিয়ে সব কিছুকে মাপ করা হচ্ছে সুতরাং নামাজ পড়িয়েও গরিব আর নামাজ পড়াতে সময় না লাগিয়ে আমি অন্য কাজ করছি ওদের চাইতে ভালো আছি সব কিছুই এক কথায় মনে করা হচ্ছে যে এই পৃথিবী সব হঠাৎ করে যে কোনো সময় মত আসবে এবং মতের পরের জগৎ হচ্ছে স্থায়ী জগৎ সেখানকার সুখ শান্তি আসল শান্তি এই পৃথিবী কোনো বদলার জগৎ নয় যে এখানে আপনি সৎকর্মশীল হবেন এই জন্য আল্লাপাক আপনাকে সচ্ছল করে দেবেন সুস্থ করে দেবেন দুনিয়ানি আমাদের ভরপুর করে দেবেন এই অত আল্লাপাক করেননি আপনি চাবেন আমি ভালো মানুষ হুতরাং আমি কেন বিপদমুক্ত থাকি না আমি কেন আমি সুস্থ থাকি না আমি কেন ধনাঢ্য হই না না আল্লাপাক এটা করেনি এটা কোনো প্রতিদান জগৎ আল্লাহাক সাথে সাথে আল্লাহাক এই বিষয়টি যে বুঝে গেছে সেই ব্যক্তি ইনশা আল্লাহ তালা সফল কাম হবে আল্লাহ পাক বলছেন যারাই কুপ্রবৃত্তির অনুসরণ করবি ফাঁসা ফাইয়াল কাউ না শীঘ্রই তারা ধ্বংসের সম্মুখীন হবে মানে হচ্ছে ধ্বংস আর গাইয়ের আরেকটি একটি হচ্ছে জাহান নামের একটি নাম ফাঁসা তারা সম্মুখীন হবে সাক্ষাৎ করবে জাহান নামে এর সাথে জাহান নামের সম্মুখীন হবে তবে আল্লাহ পাক যতক্ষণ মানুষ এই পৃথিবীতে আছে মানুষের প্রাণ আছে মত এখন আসেনি ততক্ষণ পর্যন্ত একটা সুন্দর দরজা আল্লাহ খুলে রেখেছেন সেই দরজার নাম হচ্ছে তবর দরজা ফিরে আসার দরজা এখনো ফিরে আসেন বকরোপথে চলে গেছেন উল্টো দিকে চলে গেছেন ফিরে আসেন দুনিয়ার ক্ষেত্রে রাস্তা ভুলে গেছেন যাবেন কোথাও আর অন্য অন্যদিকে রাস্তা ধরেছেন যখনই জানতে পারবেন এক কিলোমিটার আগে আর যাবেন না যেখানে ইউ টার্ন পাবেন টার্ন করে ফিরে আসবেন এটা হচ্ছে একজন জ্ঞানী মানুষের পরিচয় একমাত্র পাগলি উল্টো দিকে যেতে পারে তাহলে এই ক্ষেত্রে যেটা দিনের ক্ষেত্র ধর্মের ক্ষেত্র ইমানের ক্ষেত্র আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্র পরেকারী জবাবদাহির ক্ষেত্র সেই ক্ষেত্রে কেন আমরা জ্ঞানহীনের মতো কাজ করে থাকি আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা তবে যেই ব্যক্তি ফিরে আসবে তবা করবে তবা শুধু মৌখিক বিষয় নয় মন্ত্র নয় যে মন্ত্র পাঠ করে নিলাম দু চারটা কথা বললাম আস্তাক ফেরুল্লাহ বললাম আল্লাহ মাফ করে বললাম হয়ে গেল না তাই আল্লাপাক যেখানে তবার কথা বলেছেন ওখানে আরও কিছু বর্ণনা করেছেন ও আমা না এবং সেই ব্যক্তি ইমান নবায়ন করল ইমানকে সুন্দর করলো ইমান যদি তার থাকে ইমান আছে কিন্তু পাপে লিপ্ত হয়েছে তাহলে ইমানকে সুন্দর করবে আর যদি এমন পাপ করেছে যা যদি ইমানকে নষ্ট করে ফেলেছে তো পুনরায় ইমান নিয়ে আসবে যেমন শির করে ফেলেছে কুফরি করে ফেলেছে নাস্তিকতাই লিপ্ত হয়েছে আল্লাহ ছাড়া অন্যের পূজাই লিপ্ত হয়েছে তাহলে নতুন করে আবার মমিন হইতে হবে ইমান ছাড়া অন্তরে আল্লাহর একত্রে বিশ্বাস ছাড়া আর সব বিশ্বাসের মৌলিক বিষয়গুলি রয়েছে ইমানের যে ছয়টি পিলার রয়েছে এগুলির প্রতি বিশ্বাস ছাড়া অন্য কোনো আমল পরকালে কাজে আসবে না দুনিয়াতে আল্লাহ দিয়ে দেবেন আপনি ভালো কাজ করেন কিছু জনকল্যাণমূলক কাজ করেন কিন্তু আপনার মধ্যে আল্লাহ পরকালে বিশ্বাস নেই দুনিয়াতে আল্লাহ নেতৃত্ব দেবেন দুনিয়াতে আল্লাহ সুখ শান্তি দেবেন দুনিয়াতে দ্বন্দল দেবেন কিছু দিয়ে দেবেন খ্যাতি দেবেন কিন্তু পরকালে কিছু পাওয়ার জন্য আল্লাহ আল্লাহাকেরব্বর ইমানের শর্ত লাগেছেন তবার সাথে ইমান অবশ্যই থাকতে হবে ও আমেলা সো আলিহান ইমান অন্তরের বিষয়ে বিশ্বাস এতটাই যথেষ্ট নাই আপনার অন্তরে ইমান আছে এর প্রমাণ দিতে হবে সৎকর্মশীল হয়ে নেক কাজে লাগতে হবে ফাউলায় কে আদলুন আল ভুল করেও যদি তবা করে সংশোধন করে আল্লাহ বলছেন এরা জান্নাতে প্রবেশ করবেই বল এবং কোনো রকমের কিঞ্চিত পরিমাণ জলম করা হবে না পাক তারপরে বলছেন সেই জান্নাত হচ্ছে এমন জান্নাত আদন স্থায়ী জান্নাত চিরকাল সেখানে থাকবে আল্লাতি আদা রহমান যার প্রতিশ্রুতি আল্লাহ করেছেন দয়াবান এ তার বান্দাদের সাথে বিল গাইব না দেখি। না দেখে বিশ্বাস করতে হবে যা গাইবে রয়েছে না দেখে বিশ্বাস কর দুনিয়ার বহু জিনিস আমরা না দেখে বিশ্বাস করি একটা ডাক্তার বলে দিয়ে না দেখে বিশ্বাস করেন প্রেশার বেশি বিশ্বাস করেন সুগার হয়ে গেছে বিশ্বাস করেন আর হাকিমিন তিনি গাইবের কথা বলেছেন বিশ্বাস করবেন না অবশ্যই বিশ্বাস করতে হবে একজন মানুষের সৎ কর্মশীল হওয়ার জন্য আল্লাহ পাক যা বলেছেন তাঁর সাল্লা সাল্লাম যা বলেছেন আর চোখে দেখিনি অবশ্যই বিশ্বাস করতে হবে যার কথা সুরায় বাঁ করার প্রথম দিকে আল্লাহ বলেছেন কোরআন দিয়ে তারাই উপকৃত হবে যারা না দেখে বিশ্বাস করেন লাইস মা সেখানে কোনো অনার্থক কথা শুনবে না সেখানে শুধু শান্তির কথা শুনবে সেখানে সকাল বিকাল কি উপজীবিকা রিজিক দান করা হবে তিলকাল জান্নাত এই জান্নাত যেই জান্নাতের আমার বান্দাদেরকে ও উত্তরাধিকারী বানাবো ওই সব লোকদেরকে আমার বান্দাদের মধ্য থেকে মান কানা তাকিয়া যারা হবে আল্লাহ ভীরু যারা সংযতু হবে যারা পাপ মুক্ত হবে তাকিয়া মুত্তাকি পরহেজগার এই কথাগুলি আমাদের সমাজে আছে কিন্তু তার অর্থ অনেকে বোঝায় পরেশ মানে বেঁচে থাকা এই জন্য পরেজগারকে মুতাক্ষিকে যেই ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে পাপের কাজ থেকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকে অন্যায় কাজ কথা থেকে বেঁচে থাকে আল্লাহ বলেন যে জান্নাত মুসলিমের জন্য আল্লাহকে কথা বলেন জান্নাত মোমিনের জন্য জান্নাতের ক্ষেত্রে আল্লাহ বলছেন মানকানা তাকিয়া জান্নাত কারা পাবে ইমানের সাথে ইসলামের সাথে সংযত পাপ মুক্ত গোনাহামুক্ত গোনাহা থেকে সংশোধন করার চেষ্টা করে আল্লাহ ফাকর রব্বুল্লাহ আলমিন জান্নাত আল্লাহ ভিরুদের জন্য তৈরি করা হয়েছে একথা বলেছেন মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন যে জিবরাইল আলি সালাম কোনো নবীর কাছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে নিজের পক্ষ থেকে আসেন না বরং আল্লাহর পক্ষ থেকে আসেন এর সাদ করেছেন অমানাতানাজ্ল ইল্লা বি রব্বিক কোনো এক সময় বলা হচ্ছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে ওহি আসতে বিলম্ব হয় নবী কারিম সাল্লাহ আলি সাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন এর উত্তর দেব আর ওহি আসছে না বেশ কয়েকদিন ওয়াহি না আসায় রসুল্লাহ সাল্লা সাল্লাম পরে যখন জিবাহ সাল্লাম আসলেন বললেন যে তুমি তো দেরি করে ফেললে আমি তো আশা করছিলাম যে তুমি আগে আসবে তখন আল্লাহ পাক এ আত নাজাল করেছেন অমান আ তানাজ ইল্লা বি আমর্বিক আমরা নেমে আসি না একমাত্র তোমার রবের নির্দেশ ছাড়া হে নাবি তোমার রবের নির্দেশ ছাড়া আমরা আসি না লাহু মা এই দিন অমা খালফানা আল্লাহ পাকের জন্য আমাদের সামনে যা আছে তাহ তারও মালিক আল্লাহ আমাদের পেছনে যা আছে তারও মালিক আল্লাহ পাক অমা এর মাঝে দানে বামে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ অমা কান রব্ব সিয়া আর হেনাবি তোমার প্রতিপালক ভুলে যান না আল্লাপাক তোমাকে ভুলে যাননি বিশেষ কোনো কারণে আল্লাপা আকরব্বুল আলম বিশেষ কোনো রহস্যে ওহি নাজেল করতে বিলম্ব করেছেন যেমন বলা হচ্ছে নবী করিমিস সাল্লা সাল্লাম একবার কোনো প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন যে ঠিক আছে জবাব দিয়ে দেব কিন্তু ইনসা আল্লাহ বলতে ভুলে গেছিলেন অন্য একটি সুরাই রয়েছে যেমন আল্লাপা বলছেন যে ওয়ালা তাকুনাফা গাদা কোনো ক্ষেত্রে তুমি এ কথা বলবে না যে ঠিক আছে আগামীকালকে এটা আগামী আগামীকালকে এটা দেবো আগামীকালকে দেখা করব। এইরকম কথা বলবেন না ইল্লা ইয়াশা আল্লাহ যদি আল্লাহ চান তাহলে কথা বলবে এই একজন মুসলিম কি বলবে ইনশা যদি আরবিতে বলেন ইনশাআল্লাহ আমি আগামী কালকে দেখা করি ইনশা আল্লাহ দেব আল্লাহ যদি চান অথবা বাংলায় বলেন আরবি বলাই জরুরি নাই যে আল্লাহ চাই দেখা হবে আল্লাহ চাই আগামী কালকে দেব আজকালকার অধিকাংশ মুসলিমরা মডার্ন হয়েছে তার ইনশা আল্লাহ বলাকে নিজের জন্য যেন আইব একটা দোষ মনে করে যা আশেপাশে অন্যরা আছে বিজাতিরা আছে তারা কি ভাববে কি মনে করবে অফিস আদালতে যেখানে সেখানে ইশা আল্লাহ না ইসলামের পরিচয় আপনি যে মুসলিম এটা আপনার আকার আকৃতিতে আপনার কথাবার্তায় আপনার চাল চরিত্রে প্রমাণ পাবে যে আপনি মুসলিম আপনি কথায় বলবেন ইনশাল্লাহ আপনি বলবেন আল্লাহর ফজলে করমে দেখা সাক্ষাৎ হলে আপনি সালাম বলবেন সালামের উত্তর বলবেন এইভাবে আপনি যেন প্রকাশ করবেন যে আমি মুসলিম আল্লাপাকে প্রকাশ করতে বলেছেন আর যারা হীনমন্যতায় ভুগছে দুর্বল ইমানের মানুষ ইসলাম প্রকাশ করে দেবো চেহারা দিয়ে বোঝা যাবে যে আমি মুসলিম আমার কথাই বোঝা যায় মুসলিম না বুঝতে দেব না সারা দুনিয়া ভ্রমণ করব যাতে আমাকে বুঝতে না পারে কোনো কেউ টের না পায় যে আমি কোন ধর্মের সেকুলার না না কখনো না আপনি গৌরব করবেন যে আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ মুসলিম করেছেন মুসলিমিন আল্লাহ পাক তোমাদের নাম মুসলিম রেখেছেন আল্লাহর নাম দেওয়াই আল্লাহর দেওয়া নাম আল্লাহ পাক করছেন রব্বুসামাওয়াতে আসমান এবং জমিনের প্রতিপালক তিনি অমা বেইন হমা এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে তার প্রতিপালক ফাহুদ হু সুতরাং তারওই এবাদত করো ওস্তাভের এবাদতে এবং তার এবাদতের ওপর অটল হয়ে যাও তাহলে এবাদত করা যথেষ্ট নয় এবাদতের উপর অটল থাকা কন্টিনিউ করা যেমন অনেকে আছে রমজান মাসে মাশাল পাক্কা মুসলমান বাবা মারা গেছে মা মারা গেছে স্ত্রী মারা গেছে স্বামী মারা গেছে ভালো পরেজগার হ্যাঁ কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে না রমজান পরে নেই যখন দুঃখ পার হয়ে গেছে মুসিবত পার হয়ে গেছে নেই বালা মুসিবতে পড়েছে আর কি দুয়া আর কি নামাজ আর কি ধার্মিকতা আর যখন শেষ শেষ সব কিছু শেষ না আল্লা বলছেন অটল হয়ে থাকা বলো তো সমকক্ষ সমতুল্য পাবে আল্লাহর গুণের অধিকারী কেউ আছে কি কেউ নেই আল্লাহ পাকর্ব আলম জানামতে কোরআন বুঝার এবং তার বাস্তবায়নে তৌফিক দান করেন সুহান রব্বিকারব্বিলাম আলমর وَعَرَفْتُ اللهَ رَبّي أَشْرَقَ النُّورُ بِقَلْبِي مَلأَ الْقَلْبَ شُرُوحَ حَيَاتِي مُلَأَى ضَاءَ اللهُ دَرْبِي يَا لَسَعْدِي وَهَنَائِي يَا لَفَوْزِي وَعَلَائِي আল্লাহর নূর পবিত্র রমণনের পর এলো খুশির ঈদ উল ফিতর সকলের প্রতি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম বিএস টিভি বাংলা মানবতা সমাধান বিসমিল্লাহির রহমানির রহিম بِذِكْرِ لا يَقُولُ शनिवार सन्ध्यादेश अनुते प्रत्येक मुस्लिम व्यक्ति फरज সুনান ইবনে মজা প্রথম খণ্ড হাদিস নম্বর দুশো চব্বিশ